আনা সিবনু মালিক রদিল্লাহ তু আলাহুতে বর্ণিত তিনি বলেন একদা একোদা নাবী সাল্লাইসাল্লাম ওহুদ পাহাড়ের উপর আরোহণ করলেন তার সঙ্গে ছিলেন আবু বকর উমর ও ওসমান রজিল্লাহ তু আল্লাহ তাদেরকে নিয়ে পাহাড়টি দুলে উঠল আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম পাহাড়কে পায়ে আঘাত করে বললেন হে অহুদ থামো তোমার উপর নাবি সিদ্দিক ও শহীদ ছাড়া অন্য কেউ নাই